বিস্মিল্লাহ নামে এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী প্রজ্ঞা ম আল্লা র নিকট হইতে ইন্দ আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবতীর্ণ করিয়াছি সুতরাং আল্লাহর ইবাদত কর তাহার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া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 ইমু বুম হুম জানিয়া রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরি প্রাপ্য যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহারা বলে আমরা তো ইহাদের পূজায়ে এই জন্যই করি যে ইহারা আমাদেরকে আল্লাহ সান্নিধ্য আনিয়া দিবে ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করিতেছে। আল্লাহ তাহার ফসলা করিয়া দিবেন যে মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাহাকে সৎপথে পরিচালিত করেন না আল্লাহ সন্তান গ্রহণ করিতে চাইলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহা কি ইচ্ছা বাঁচিয়া লইতেন পবিত্র ও মহান তিনি আল্লাহ এক প্রবল পরাক্রমশালী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 सूर्य और चंद्र के नियमाधीन प्रत्येके परिक्रमण कर एक निर्दिष्टकालिया राख परमशाली क्षमासीन فَصُنْعُ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ الأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ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 धकार सृष्टि आल्लापालक सर्वमय करतीत इलाह नुमरा मुख फिर कथा चलिया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 তোমরা অকৃতজ্ঞ হইলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন তিনি তাহার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না যদি তোমরা কৃতজ্ঞ হও তিনি তোমাদের জন্য ইহাই পছন্দ করেন একের ভার অন্য বহন করিবে না অতঃ্পর তোমাদের প্রতিপালক নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যাহা করিতে তিনি তোমাদেরকে তাহা অবহিত করিবেন অন্তরে যাহা আছে তিনি তাহার সম্যক অবগত রহু মুনি বন ইলি সুম ইহু নিমতু নিয়ময়ৌ مِنْ নময়ৌ وَجَعَلَ মি কবলুজাল দলি উগু্ল সবিলি মানুষকে যখন দুঃখ দন স্পর্শ করে তখন সে একনিষ্ঠ তাহার প্রতি পালককে ডাকে পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্তৃত হইয়া যায় তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল তাহাকে এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় অপরকে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য বলামীদের অন্যতম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب جবেکلی रात्रीর বিভিন্ন জামে সিজদা অবনত হইয়া ও দণায়া অনুগত প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে তাহার সমান যে তাহা করে না বলো যাহা জানে এবং জানে না কি উপদেশ করে বলো হে আমার মুমিন বান্দাগণ তোমরা তোমাদের প্রতিপালক ভয় করো যারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হইবে একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করিতে আর আদিষ্ট হইয়াছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই অবাধ্য হই তবে আমি ভয় করি মহা দিবসের শাস্তি বলো আমি ইবাদত করি আল্লাহরি তাহার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রাখিয়া আর তুমরা আল্লাহর পরিবর্তে যাহার ইচ্ছা তাহার ইবাদত করো বল খতিগ্রস্ত তাহারাই যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পূরজন বর্গের ক্ষতি সাধন করে জানিয়া রাখো এই ইস্যু স্পষ্ট ক্ষতি লাহুম মিন ফাওকহুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম গুলাল যালিকা ইউখাওফু তাহাদের জন্য থাকিবে তাহাদের উদ্ধদিকে অগ্নির আচ্ছাদন এবং নিম্ন দিকে আচ্ছাদন দ্বারা আল্লাহ তাহার হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করোষ্ যাহা তাগুতের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাহাদের জন্য আছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে উহাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহারাই বোধ শক্তি সম্পন্ন যাহার উপর দ্বন্দ্বাদেশ অবধারিত হইয়াছে তুমি কি রক্ষা করিতে পারিবে সেই ব্যক্তিকে যে জাহান নামে আছে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 তবে যাহারা তাহাদের প্রতিপালক কে ভয় করে তাহাদের জন্য আছে বহু প্রসাদ যাহার উপর নির্মিত আরো প্রাসাদ যাহার পাদী প্রবাহিতেন না তুমি কি দেখো না আল্লাহ আকাশ হইতে বারি বর্ষন করেন অতপর উহা ভূমিতে প্রবাহিত করেন এবং ইহাতে অবশ্যই উপদেশ আছে বোধ শক্তি সম্পন্নদের জন্য আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়েছেন। এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলতে রইয়াছে সে কি তাহার সমান যে রূপ নয় दुर्भोग से कठोर हृदय व्यक्ति जा रहा आल्ला स्मरणे परम्मा स्पष्ट विभ्रांति आ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 আল্লাহ অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যাহা সুসমুজ্জস এবং যাহা পুনঃ আবৃত্তি করা হয় ইয়াতে যাহারা তাহাদের প্রতিপালক কে ভয় করে अल्लाह जहाँ विभ्रांत करदर्शक न যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমন্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাইবে সে কি তাহার মতো যে নিরাপদ জালিমদেরকে বলা হইবে তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন করো ফলে শাস্তি এমনভাবে ভাবে উহদেরকে গ্রাস করিল যে উহরা ধারণাও করিতে পারে নাই ফলে আল্লাহ উহাদেরকে জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং আখিরাতের শাস্তি তো কঠিন যদি ইহারা জানিত আমি এই কুরাণে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাহাতে ওরা উপদেশ গ্রহণ করে আরবি ভাষায় এই কোরআন বক্রতা মুক্ত যাহাতে মানুষ সাবধানতা অবলম্বন করে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন এক ব্যক্তির প্রভু অনেক যাহারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং আর ব্যক্তির প্রভু কেবল একজন এই দুজনের অবস্থা কি সমান প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না তুমি তো মরণশীল এবং উহারাও মরণশীল প্রতিপাল সম্মুখে বাক বি করিবে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা অস্বীকার করে তার অপেক্ষা অধিক জালিম আর কে কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয় যাহারা সত্য আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে তাহারাই তো মুদ্রা কিহ উন দরবিহীন আছে ইহাদের প্রতিপালকের নিকট ইহাই সৎ কর্ম পরায়ণদের পুরস্কার লিউ ক্যাহমিল এবং ইয়াদেরকে ইয়াদের সৎকর্মের জন্য পুরস্কৃত করেন আল্লাহ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নন পরিবর্তে অপরের ভয় দেখায় আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাহার জন্য কোনো পথ প্রদর্শক নাই এবং যাহাকে আল্লাহ হৃদায়ত করেন তাহার জন্য কোনো পথ ভ্রষ্টকারী নাই আল্লাহ কি পরাক্রমশালী দণ্ড বিধায়ক নন قل الا فرايتم ما تدعون من دون الله ان ارادني الله بضر هل هنن كاشفات ضري او ارادني برحمه هل هنن ممسكات رحمته قل حسبي الله আল্লাহ বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ আমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাইলে তাহারা কি সেই অনুগ্রহ রোধ করিতে পারিবে বল আমার জন্য আল্লাহ যথেষ্ট করে হে আমার সম্প্রদায় তোমরা শস অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করতেছি। চিত্রই জানতে পারবে। ن يأتي عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। কহর উপর আসবে langchainadayak shasti الكتاب للناس بالحق আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য অতঃপর যে সৎ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে বিপদগামী হয় এবং তুমি উহাদের তত্ত্বাবধায়ক নওতিহ্লা আল্লাহ প্রাণ হরণ করেন জীব সমুহের তাহাদের মৃত্যুর সময় मृत्यु आसे नाण्रार समय मृत्यु करें प्राणी दिन अपर गा दें एक निर्दिष्ट समय इतने अवश्य निदर्शन रही है चिंताशील सम्प्रदायर তবে উহারা আল্লাহ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে বলো উহাদের কোন ক্ষমতা না থাকিল এবং উহারা না বুঝিল বল সকল সুপারিশ আল্লাহরই ইতিহারে আকাশমণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই অতঃপর তাহারই নিকট তোমরা প্রত্যান্বিত হইবে শুধু এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং আল্লাহর পরিবর্তে উপাস্য উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লসিত হয় আকাশ মন্ডলীয় পৃথিবীর স্রষ্টাশ ওন যে বিষয়ে যদি তাহাদের থাকে দুনিয়ায় যাহা আছে তা সম্পূর্ণ এবং ইহার সম সম্পদ তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হইতে মুক্তিপণ স্বরূপ সেই সকলেই তাহারা দিয়া দিবে এবং তাহাদের জন্য আল্লাহর নিকট হইতে এমন কিছু প্রকাশিত হইবে যাহা করে উহারা কল্পনা উহাদের কৃতকর্মের মন্দ ফল উহাদের নিকট প্রকাশ হইয়া পড়বে এবং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্ট করিবে সু <الإنسان> ইন إِذَا চল ইন্ন মি قَالَ হু আল আইল ডলি অফিৎ ন তু অল কিন্ন অসর হল मानुष के विपद आपद स्पर्श कर आहवान करतपर जखी नियम द्वारा ताहाृहत करी तक से बोले तो इ देवाई ज्ञान कारण वस्तु तो इक परीक्षा कंतु यहाँ अधिकांश ही बोझे পূর্ববর্তী গণ ইয়ে বলিত কিন্তু উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসে নাই হুম সে মন্দ ফল উহাদের উপর আপতিত হইয়াছে উহাদের মধ্যে যাহারা জুলুম করে উহদের উপরও উহাদের কিত মন্দফল মন্দ আপতিত হইবে এবং করিতে পারিবে না ইহারা ইরাকি জানে না আল্লাহ जहार जुन ने इच्छा रिजिक प्रसुस्त करें अथवा जहार जुन ने इच्छा शिमीत करें याते अभुश्य निदस्चन रोयाच्छे मुमिन संप्रदायर जुन्नों गुल्या अबादिया ल्वजीन अस्रफू अला अन्फुसिहिम ला तकनतू मिर रह्मति ल्लाह বলো হে আমার মান্দাগণ তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইয় না আল্লাহ সমুদ্র পাপ ক্ষমা করিয়া দিবেন তিনি তো ক্ষমাসীন পরম দয়ালু আনিবু رَبِّكُمْ وَأَسْلِمُوا কুম আস্লিমুল قَبْلِ মিং يَأْتِيَكُمُ তিয় مِنْ قَبْلِ কবলি يَأْتِيَكُمُ তিয় ثُمَّ لَا সরু তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ কর তোমাদের নিকট শাস্তি পূর্বে। তৎপর তোমাদেরকে সাহায্য করা হইবে না অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতি প্রতিপালকের নিকট হইতে উত্তম যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহার তোমাদের উপর অতর্কিত ভাবে তোমাদের অজ্ঞাত সারে শাস্তি আসিবার পূর্বে যাতে কাহক বলিতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথুল্য করিয়াছি তাহার জন্য আফসোস আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অথবা কেউ যেন না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো অবশ্যই মুত্তা কীদের অন্তর্ভুক্ত হইতাম অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও বলিতে না হয় আহা যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট আসিয়াছিল কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার করিয়াছিলে আর ছিল তাফিদদের একজন যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতির দিন তাহাদের মুখ কালো দেখিবে উদ্ধতদের আবাস্থল কি জাহান্নাম নয় জিল্লীনতীম লু হুম লয়সু হু মুসুহু আল্লাহ মুদ্রকে উদ্ধার করবেন। তাদের সাফল্য সহ কে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখিত হইবে না আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়কু আকাশমণ্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট আর যাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত مَا بُدُ أَيُّهَا الْجَاهِلُونَ بَلْ هِيَ أَعْقَبُ الْبِكْتِيرَا تُمْرَ كِي أَمَاكِي اللَّهَ بَتِيتُ أُنْنِر إِبَادَتْ كُرْتِي بَلْتِتُشُ وَلَا قَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওই হইয়াছে তুমি আল্লাহর শরীর স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং অবশ্যই তুমি হইবে ক্ষতিগ্রস্ত অতএব তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞ হও আল্লা রথোচিত সম্মান করে না কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশ মন্ডলী থাকিবে অবস্থায় তাহার দক্ষিণ হস্তে পবিত্র ও মহান তিনি তাহার ঊর্ধ্বে এবং ফুৎকার হইবে ফলে যাহাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশ মন্ডলী ও পৃথিবীর সকলে মূর্শিত হইয়া পড়িবে অথপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হইবে তৎক্ষণাৎ ঘুরা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ এবং হুম লা যুলামুন বিশ্বভার প্রতিপালকের উদ্ভাসিত হইবে আমলনামা পেশ করা হইবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে ও তাহাদের প্রতি জুলুম করা হইবে না ওয়া উফিয়াত কুল্লু প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত ও وَتِ حَتْ أَبَوابُهَا وَقَالَ لَهُم خَزَنَتُهَا وَقَالَ لَهُم خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُم رُسُلُم مِنكُمْ يَتْلُونَ عَلَيكُم آياتَاتِ رَبِّكُمْ وَيُذِرُونَكُمْ জাহান নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে যখন উহারা জাহান নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশ দ্বার গুলি খুলিয়া দেওয়া হইবে এবং যাহার নামের রক্ষীরা উহাদেরকে বলিবে তোমাদের নিকট কি তোমাদের মধ্যে আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করিত উহারা বলিবে অবশ্যই আসিয়াছিল বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে مَن خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ وَأَدْرِكَ بَالَا حُيْبِ جَهَنَّمَ دَارُ شُمُوِهِ ادْخُلُوا وَتَثَابَتِي فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا যাহা তাদের প্রতি বালককে ভয় করিত তাহাদেরকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে ও ইহার দ্বার সমূ খুলিয়া দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদেরকে বলিবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং জানাতে প্রবেশ কর স্থায়ী প্রবেশ করিয়া প্রশংসে আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদেরকে অধিকারী করিয়াছেন এই ভূমির আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করিব সদাচারীদের পুরস্কার কত উত্তম এবং তুমি ফ্রিস্টাদেরকে দেখিতে পাইবে যে উহারা আর্সের চতুষ্পে ঘিরিয়া উহাদের প্রতিপালকের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে আর তাদের বিচার করা হইবে ন্যায়ের সঙ্গে বলা হইবে সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর প্রাপ্য